نحمده ونستعينه ونستغفره ونعوذ بربنا الرحيم ونشهد ان لا اله الا الله قسنا وامن مسرعات الله وقال اللهم ومن يرد فلا ضياع ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدًا وحبيبنا وشريفنا وهو امنه وهو مولانا ورسوله اللهم صل على سيدينا محمد وعلى آل وعن كما صلى صل الله عليه وعلى آله وصحبه ابن لطحم مجيد اللهم بارك على محمد بعد محمد مَا بَارَكَ عَلَيْهِ مَرْحَمَةٌ مِمَّنْ عَلَى وعلى آلِ بَرَاهِمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ آمَنُوا بِهِ وَقَالُوا حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ بِسْمِ اللَّهِ وَلَاقِضُوا حَجَّ الْبَيْتِ كَمَا أُمِرْتُمْ وَأَنْتُمْ تُرْسَلُونَ وَلَا تَكُونُوا كَأُلَّذِينَ نَسُوا اللَّهَ فَأَنسَاهُمْ أَنفُسَهُمْ وَلَا تَقُولُوا لِشَايْءٍ إِنِّي فَاعِلٌ ذَلِكَ غَدًا إِلَّا أَن يَشَاءَ اللَّهُ وَاذْكُر رَّبَّكَ صدق الله مولانا العلي العظيم فقال رسول الله صلى الله عليه وسلم সম্মানিত মরুবানিকারা এবং আমার দিবদার ইমানদার মুসলমান ভাইরা নুরানি মাহফিল মোবারক জলসা বি दुनिया केर सहित दामी सभा आलोचना करते बोल श्रीट एवं बेदार निया दौरा दड़ी थी सब समय कत बोलतेल्लाम दुटा विषय एर सहित गुरुतवपूर्ण विषय आ होते যেগুলি করলে ইমান চলে যা আর যেগুলি না করলে ইমান থাকে এত গুরুত্বপূর্ণ বিষয় একটা হল শির আর একটা হল বিদা শিরিক শব্দের অর্থ হল অংশীদার স্থাপন করা আল্লাহ আল্লাপাক এক এবং একক আমাদের মা আমাদের রথ আমাদের মালিক এটার ইসলামিক অর্থ হল ওই আবাদতের কাম যেটা মন করা अथवा बस मन कर बनाना हल जार पीछने जमा नाई जार कारण थका सत्तेनारा के बनान नाई जिता परवर्ती कलेक्ट्रा बनासी जार पीछने को शरियत प्रमाण नई করা হয়েছে আরবিতে বলা হয় সিরিকে আটবর বড়টাকে আর ছোট সিরিফকে বলা হয় সিরিকে আসবর ছোট শিরিফ বড় সিরিফ মূর্তি পূজা করা এভাবে আমরা আপনি নাটকের বই ভরতে পারেন আপনি তফসিলেন না আপনি কেন অন্ধ থাকবেন আপনি কেন বোকা থাকবেন আপনি কেন হতবাগা থাকবেন আপনি কেন বদমসিব হবেন করবেন এই মনে করেন এই মনে করেন দক্ষিণ দিকে মাথা হবে তারপর ইমান থাকে সিনা আমাদের কলমা লাহাম্ম এই ইমানের মেন জায়গা হলো কলম সিনা সিনাতে তারপরে আপনি সালাম দিবেন আসসালামলেন আপনি সুরে ফাঁদাহা করলেন আপনি এইভাবে আপনার শেষ হয়ে গেল বলেন তুমিও লাগে না জামাও লাগেনা তারপরে জুতাও লাগে না অজুও লাগে না আপনি আসতেছেন আপনি এইভাবে কথা খেয়াল করলেন কথা বুঝাইছে নি এখন যদি আপনার মোনাজাত করতে মনে দিন নরম হয়ে গেল নীরব জায়গা কবরস্থান ভয় ভীতি আপনি কাবলামুখী হয়ে যাবেন কবরটা কোন দিকে গেল কথা কোন না ক্যাবলার দিকে ওই ক্যাবলাওয়ালা মালিক থেকে চাবো তোমার থেকে চাবো না তোমাকে পিস দিলাম ইটা দেখাইলাম আমি তোমার থেকে চাই না আমি তোমাকে দিলাম আমি তোমাকে দিলাম আমি চাই ক্যাবলাওয়ালা মালিক থেকে চাই আর এখন আপনি খুব খেয়াল করেন আমাদের কুটি কুটি আম্মা কবরে আসে না পুকুরে দক্ষিণ ভার উত্তর ভার পূর্ব ভার আছে কিনা বার গাছ তলে আছে সুদরি গাছ তলে আছে নারিকেল গাছ তলে আছে কুন্ডেল গাছ তলে আছে আছে কিনা যদি কবরের মধ্যে আমরা আব্বা আমার খবর দিতাম যদি কবরের মধ্যে মশারি লাগতো আব্বা আমার খবর দিতাম যদি কবরের মধ্যে দান বাক্স লাগতো আব্বা মার দিতাম যদি খবরের মধ্যে জিগজাগ বাতি লাগতো তা আব্বা আমার কবরে বলেন না দিতাম যদি খবরের মধ্যে এইভাবে ফাঙ্কা লাগতো আব্বা আমার খবরে দিতাম আইন নাই যে সরিয়তের বিধি বিধান নাই যে এগুলা বানাইছে কারা ইহুদিরা খ্রিস্টান কারণ দু যোগীরা কাম করবে বিস্তিরা কাম করবে লাইন দুইটা খোলা আছে কোনো অসুবিধা নাই লাইন কটা খোলা আছে বাধা নাই আল্লাপাক আবার বলেন ও হাদাই না আমি দুধ খুলি দিলাম আমার বান্দা কোন বাধা নাই যে পথে তুমি যাই বাজো আমি আল্লাহকে লাভ নাই ক্ষতিও নাই তোমার তোমার মশা দিলে কি ভিতরে কি মশা বন্ধ যেব না কি উনি কি সেখানের মধ্যে অন্ধকারের মধ্যে উনি কাজ কাম করবো এগুলা কাম হলো ইহুদির কাম খ্রিস্টানের কাম ইহুদির কাম বলেন না করে দুজো বললে করে কথা পরিষ্কার আল্লা পাখের কসম যারা কবরের মধ্যে মোমবাতি দেয় কবরের মধ্যে মশারি দেয় কবরের মধ্যে যারা চেষ্টা করে এ সমস্ত মেয়ে লোক জেরোতে জেরোতে যা এই ব্যক্তির উপরে আল্লাহ পাকে গজব আল্লাহ পাকে মানত আল্লাহ পাকে অভিষপ আল্লাহের নবী করেন গজব আর যে সমস্ত মানুষের কবর মধ্যে বাতি জ্বালা আল্লাহের অভিশাপ এগুলো করছে কারা এগুলো মূলত করছে ইহুদিরা আর খ্রিস্টানেরা এবং আমাদের নবী আমার কিছু উন্মত ইহুদি খ্রিস্টানের সাথে সম্পূর্ণ অনুসরণ করবে আফসোস করি বলছে আমাদের নবীকালের সময় দিন অসুখাসীর ও আল্লাহ আমি বদি গেলাম ইহুদির ধ্বংস করেন খ্রিস্টানকে ধ্বংস করেন তারা কবরকে শেষদা করে নবীদের কবরকে তারা শেষদা করে আর আমার কিছু উন্মত তাদের অনুসরণ করবে আল্লাহ আমি গজবেদি গেলাম আমি আপনার গজবেদী গেলাম যারা কবরকে চেষ্টা করে ইহু দি খ্রিস্টান আমি তাদেরকে গজবে দিয়ে গেলাম আপনার গজবে দিয়ে গেলাম আচ্ছা আমার দেখেন তো এখন তো নামাজ পড়ছি মেয়ের লোক মসজিদে আসে। কেন পর্দার খাতিরে সে ঘরে নামাজ পড়ছে তো সেই মেয়ে লোক আল্লাহ এক ওই রকা নামাজশো রকাতের যাবে। কথা বুঝতে পারছেন তো মেয়ে লোক আজান দেয় না মেয়ে লোক একামত দেয় না মেয়ে লোকের জুমা নাই মেয়ে লোকের জামাত নাই মেয়ে লোক ঈদের নামাজে নাই কেন নাই পর্দার খাতিরে সে গোপন জাগার থাকবে গোপন জাগার থাকবে যেখানে আল্লাহর ঘর মসজিদ আসা নিষেধ যেখানে আল্লাহ সেখানে কালো লম্বা না বেড়ে ধরা পড়বে চিন্তা করলেই তো বুঝা যা চিন্তা করতে হবে না ভাই আল্লাহ ফাঁকদে আমার কেন শুধু গরুর মতো খাওয়ার জন্য দিছে মাল কামাবো আর খাবো আর গুম যাবো আর বেশি বেশি পেশা ফেকানা করবো জন্য দিছে চিন্তা করতে হবে না আরে আপনার নামাজ রকাতের সব হয় শরীফে না যাইয়া ওই তার ঘরে যেখানে বাসা বাড়াল লৈছে। ওই ঘরের কোনাতে নামাজ শরলে এক লক্ষ রকাতের সাইড এর সব বেশি দেওয়া হবে কারণ তার পর্দাটা আরো গুরুত্ব তার পর্দাটা হেরাম শরীফের আঠার সাইতে বলেন না আরো গুরুত্ব অর্থাৎ মেয়ে লোকের যে নামাজ আপন কক্ষে গোফনে যে রুম টা বেশি গোফনে ওই গোফনে রুমের মধ্যে নামাজ প্রকাশ্য রুমের সাইড এ বেশি হবে আর তাদেরকে আমরা না তাদেরকে আমরা এভাবে একলা পথ দেখাবো জান্নাতের পথ দেখাবো আচ্ছা দেখেন আমাদের নবিলাস এভাবে জুমার দিন বলি গেছে তোমরা এভাবে এই দোয়ার দিন এটা হলো দোল পড়ার দিন দোল শরীফরিফর একসভার লাই লাই লাল এভাবে সবক দেয় কি দেয় একসভার আল্লাহ হওয়ার পর একশো বার এভাবে আল্লাহ আল্লাহ এভাবে ওনার সবক দেয় একশো বার দৌড় শরীফ যিনি ফোরবে দৈনিক ওনার কপালে লিখে দিলেও দু নাম কাটা जो किका घन नाम कात बड़ कथा कत बड़ कथा कत बड़ कथा দুরশুর ফরে হিন্দুরা দুরশী ফা নাইতারা সমস্ত এরা হলো ফিতনাকারী এরা সমাজের মধ্যে গন্ডগোলকারী এরা হলো সমাজকে ফাট সৃষ্টিকারী এরা হলো এরা হলো জাহান এরা হলো বংশ এরা হলো নষ্ট সমস্ত মুসলমান কিভাবে কন কারণ যে কোন নামাজে কি আছে আছে ঈদের নামাজ আছে জুমান নামাজ আছে জানাজার নামাজ আছে কোন নামাজে যে কোন মুসলমান হঠাৎ ফাইলো না কম পক্ষে ঈদের নামাজ তো পড়ে ঈদের নামাজ ঈদের নামাজ পরে ঈদের নামাজও ফাইলো না মনে করেন বৃষ্টি হয় না এভাবে অসম্ভব গরম সলাতুলো তো জুমান শরীফ আছে কিনা তো তোমরা সকালবেলা গোসল গোসল করিয়া অন্য ব্যক্তিকে দাওয়াত দিয়া তোমরা জুমার নামাজ আসো কোথাটা শুনো শূন্য পর এবং তোমরা হাঁটি হাঁটি মসজিদে আসো জুমুদ্দিন মসজিদ মসিদে হাঁটি হাঁটি আসা মুস্তাহাব কিভাবে যে ব্যক্তি এভাবে জুমাদ্দ আসিয়া সুগন্ধ লাগাইয়া বালক আপস্তবর ভরিয়া হাঁটিয়া আসিয়া প্রতিবাস শুনল শূন্যতে মোয়াক্কাদা ভুলল এবং সেই খরচ নামাজটা ভুলল তার দশ দিনের গুনামা কদিনের কদিনের দশ দিন আল্লাভের আমি নবী বলে দিলাম তার দশ দিনের গুনা খাতাম কারণ যে কোনো এবাদত একে দশ যেকোনো আবাদত একে দশ কত সুন্দর কথা কোরআন শরীফ বলছেন একদিন দশ দিন আল্লাহ বলছেন আরো বাড়াই দেবো এক লাশ বেশি হইলে আরো বাড়াই দেবো সাতশো কোটি সাতশো সাতশো কোটি অথবা আমি আল্লাহাক অসীম আমি আল্লাহ অসীম ভাবে দিয়ে দেব। দিয়ে দেবো কোরআন শরীফের আয়াত আল্লাহ আব্বাক বলছেন আল্লাহ আলিম আমি আল্লাহ আব্বাক আরো প্রশস্ত আমি আল্লাহ আব্বাক এভাবে জানি একলাস লাশ একলাস কার এক লাশ কদিনের আর কতক্ষণ না কদিনের এটা আল্লাহ কোনো করবে না এমন কোন কথা বলেনা নাই আপনি এক জুবা ফুরবেন গুনা মাফ করল্লাহ নবী এইভাবে বলছেন এই কথাটা আচ্ছা এখন কত কদম দিয়ে আসতে হয়েছে পাঁচশো কদম একশো কদম এক হাজার কদম বাড়ি দূরইলে আরো বেশি তোলে আপনি প্রত্যেক কদম এক বছর তোলে দুই হাজার কদম দুই বছর প্রত্যেক কদম এক বছর কথা বুঝাইছে আমি নবী বলি দিলাম মাওলার কথা আমি জানি মাওলা আমার বন্ধু আমি মাওলার বন্ধু আমার যে উম্মতিদে আসবে মেয়ে লোক নয় মেয়ে লোক নয় মেয়ে লোক নয় হাঁটি হাঁটি আসবে গোসল করলো সকাল বেলা গোসল করাইলো নতুন করলো সুগন্ধি লাগাইলো প্রত্যেক কদম রোজা আরামাজের সব দিয়ে দিবে কাম কমা দিছে দাম বলেন না বাড়া দিছে এটা আমরা নবী রুশিদা খাইছি আমাদের নবী আল্লাহের বন্ধু তো আমরা বন্ধুর দি দেই আমাদের এফাজত কমা দিছে কিন্তু দাম বলেন না বাড়া দিছে ইত্যাম এবং নবুল ইসলাম বলছেন নবুল ইসলাম বলছেন তুই দেখেন এক বছর নফল রোজা একটা নফল রোজার রাখতে ফাইলে কটা কোন কতক্ষণ যদি কবুল হয়ে গেল মনে করেন কবুল হয়ে গেল একটা কাহুয়া একটা কাক যে তারিখে উরা শিখছে ওই তারিখ থেকে মনে করেন ওই উড়তে এক হাজার বছর গেলো এক হাজার বছর গেলো এক হাজার বছর শুধু উড়ে শুধু উড়ে শুধু উড়ে বসে গাছাবাসে বসে না বিশ্রাম নে না এই একটা কাহুয়া একটি কাক এক হাজার বছর উড়ি গেল একটি রোজা কবুল হইলে অত লক্ষ মাইল জাহান নাম থেকে দূরে গেল এক হাজার বছর কাকু কথা কেন বলা হচ্ছে কাকের কথা কাক বেশি উঠতে পারে আগো কাক হাজা বেশি পাশি পাইলো বেশি উড়লো বেশি রাস্তা অতিক্রম এই যে এখন মনে করেন নবল রোজা কথা বলেন আরো একটা সম্বার সামনে আসতেছে হতি প্রতি সাত্তা কথা মনে রাখবেন নিজের কথা কই না হতি সাত যে ব্যক্তি সোমবারে রোজা রাখবো আমি নবী বলে দিলাম জিন্দিগির গুনামাপ কেন কেন আমি নবী বলে দিলাম জিন্দিগির গুনাম প্রতি সপ্তাহ সোমবারে সমবারে মাসে হোক অন্য মাসে হোক অর্থাৎ বৎসরে প্রতি সপ্তাহ সোমবারে বৎসরে প্রতি মাসে প্রতি সপ্তাহ সোমবারে দেখেন রবি লাল মাসের সোমবার হোক প্রতি সপ্তাহ সোমবার হোক দেখেন নবীর বলছেন সোমবার আমার জন্মদিন সোমবার আমার আমি নবী হিজরত করছি সোমবার আমি নবী নবুর পাইছি দরজা খুলি দেয় সোমবারে দরজা খুলি দেবীরা পেশ করা হয় রোজা রাখি রোজা রাখি তাহলে এই সোমবার এত বড় গুরুত্বপূর্ণ দিন সোমবারে আমাদের নবীর জন্মদিন হিসাবে যে ব্যক্তির সম্মান করে রোজা রাখবো জিন্দগির এখন দেখেন আমাদের নবী কি সোমবার কথা বলছেন তারিখের কথা বলছেন সামনে রবি মাস আসে এই হুদা একে হুদা রাস্তার অর্ধেক মারি শেষ গরু শাসাগল শেষ মিষ্টি হুদা হুদা শেষ একে হুদা কোন সবটা পিছু নেই কারণ আমাদের নবী তো তারিখ মানের নাই আমাদের নবী মাসে কি বার সোমবারের রোজা কেন রাখেন আপনি সোমবার রোজা কেন রাখেন আল্লাহের নবী বলেন আমি জন্ম লাভ করছি সোমবারে আমি নবুবত পাইছি সোমবারে এই জন্য সোমবার কে সম্মান আমি নবী বললাম তারা গাদা তারা গাদা তারা গাদা পুরস্কার হাদিস আমি কসমখায় বলতেছি আপনারা আগামী দিন আজকের তো শুনতেছেন আপনারা বাবুল জুমা বাংলা আসে আনা করেন জুমাদ্দ যারা খোদ্ তারা কি বলেন না এখন আপনারা মতে তারা গাদা তারা গাদা যে মহাসনে মানা করে না সেও গাদা যে ইমামে মানা করে না সেও গাদা যে খতিপে মানা করে না সেও গাদা গাদা বলতে কোনো অসুবিধা নাই কারণ গাদা আমি তো বলতেছি না গাদা বলছে কে হাদিসটা পড়ি সাল্লাহি বাসাল্লামি কাল্লামি হেমার যে ব্যক্তি খুদবার টাইমে কথা বলে আমি নবী বললাম সেই হলো গাদা কেন কোথবা শোনা গোল কোথবা ফরাক হলো ফরস জুমার দিন বল হুসুর করে যে দুশোকে চাইবো যে আর কি মা আর কি হব এখানে এখানে আমার তো কি আমাদের কত হলো আমরা হক কথা পোসাই দেওয়া হক কথা দেওয়া হক কথা দেওয়া এখানে খোদ্ন বলা হয়েছে যত তফসির পৃথিবীতে আছে এই আয়াতের তফসির মধ্যে লেখলো খোদ্ কোরআন খোদ্ কেন খোদ্ কোরআন এর আয়াত আছে এবং খোদ্ আল্লাহ নবী শোনার জন্য বার্তব্য করে এখন বলেন এত বড় ধরো একটা আয়াত থাকার সত্ত্বেও করে না মতে চলে ব্যক্তি আছে আয়াত চল্লিশটা ধর্মের কথা যে ব্যক্তি উম্মে পৌঁছে দিল উম বলেন না পৌঁছে দিল আমি নবী বলে দিলাম ওই ব্যক্তিকে আল্লাহ না হাসরে হকানি আলমের সাথে উঠাবেন আমি নবী সাক্ষী দেবো সাক্ষী দেবো তার কলম ইমান আছে আমি নবী সাক্ষী দিয়া তাকে জান্নাতে নিয়ে যাবো আমরা সেই হিসাবে আমরা পৌষছি আল্লাহ করেন যে ব্যক্তি চল্লিশটা দিনের কথা সমাজের মধ্যে পৌঁছা দিল উম্মদ কে পৌঁছা দিল আমি নবী বলে দিলাম ওই ব্যক্তিকে আল্লাহ জুমার দিন হাটিয়াশা মোস্তাহাব এবং আপনি জুমার দিন বালো পোশাক না ভুললে গুনা মকরু হবে আতর না লাগাইলে মকরু হবে আচ্ছা আরো অবাক হয়ে যাবেন অবাক হয়ে যাবেন ঈদের দিন এবং ईद उल फितर ईद उल अजहर जे दाम आल्ला के दरबार है जुम्दीन दाम सहित कटि गुण बस कटि गुण बस আল্লাহ পাক নবীর ارشاد করেন ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্নায়াওমাল জুমআতি সাইয়দুল আইয়াম ফীহি খামসু খিসালিন খালাক আল্লাহু ফীহি আদামা ওয়া আদখাল আল্লাহু ফীহিল জান্নাতা ওয়া মাতাকুম সাআতু ইল্লা ইয়াওমাল জুমআ ওয়া ফীহি সাআতুন লা ইউওয়াফিকু জুমাতিনিয়াতে পাঠাইছে জুমাদ্দ কেয়ামত কায়ম হবে জুমাত দিন কেয়ামত কায়ম হবে জুমার দিন আদম নবীর আনতে গেল দিন আদম নবীর তবাগল জুমাদ এত বড় দিন ইহুদি খ্রিস্টান আল্লাহর গজব আল্লাহ লানত ইহুদি খ্রিস্টান আল্লাহের গজব আল্লাহ ইহুদি খ্রিস্টান আল্লাহের গজব আল্লাহের লানত তারা জুমার দিনকে দাম দেয় না তারা দাম কিন্তু আল্লাহ আমাদেরকে বলছেন জুমাদ্দ বড়দিন আমি তোমাদেরকে জুমদিনের নামে একটা সুরে দিছি আল্লাহ তাহলে বড়দিন কোনটা শনিবার বড়দিন নয় আল্লাহের কাছে রবিবার বড়দিন নয় আল্লাহের কাছে বড়দিন হলো জুমার দিন বড়দিন কোন দিন বলেন জমাচ্ছি আল্লাহা পরিষ্কার আমার বান্দারে জুমার দিন দিলে তাড়াতাড়ি প্রস্তুতি গ্রহণ করে মসিদে চলে আস ইটা তোমাদের জন্য লাভ আমি আল্লাহ লাভের কথা বললাম দুনিয়ার কামের এলাকি মার দুনিয়ার কামেরে কি মারো আল্লাহ বলছে নাতি মারো নাতি মারো এবং এ জুমার দিনকে সম্মান করলো না যিনি জুমার দিনকে সম্মান করলো না সে জুমার নামাজ পরে নাই ঘুম গেছে থেকে নাম কাটি দেওয়া হয় না আল্লাহাকে নবীত করেন মান তারা কাল জুমাতা তাহা বোনাম বিহা كتب في كتابه منافقاً لا يمحا ولا يبدل زبق دي جمار دين جمال نماز خلونا همينو بيبولي دي لام شاي بك دي منافق شابت دي كي قن امون لخالك জীবনে নাম কাটি দেওয়া হবে নাগরিক ব্যক্তি আছে নাকি নাই এখন যদি আপনি মাইক লাগান এখানে একশো এক লক্ষ মাইক লাগান আমি শুনিনি আমি শুনিনি আমি শুনিনি এটা লইবো না কারণ গরু মালিক জিনি আর গরুর জিনি। মালিকে বলে যে গরু বাচ্চা দে না আর দালালে বলেছে প্রত্যেক বছর হবে মানে আমরা এক লক্ষ মাইক লই কইলে কথাইবনে আমি শুনিনি আমি শুনিনি হুদা হুদা হুদা এক হুদা একের হুদা একদম হুদা এত বড় জমাক ঈদের নামাজ এত বড় না ইসলামের শক্তি প্রমাণ করলো না জমাতের দ্বারা ইসলামের শক্তি নয়টা সব মুসলমান এক দল একমত এক রায় এক পার্টি এক একসঙ্গী ইসলামের শক্তিকে যে ব্যক্তি সুন্দর দেখালো না সে ব্যক্তি মনে কি হবে আমি নবী বললাম তারা মোনাফেক তারা মোনাফেকাম বলছেন যে ব্যক্তি জমাতে নামাজ পরে না সেই ব্যক্তি হলো মোনাফেক ইচ্ছা করি जरा जमाते नामा ती तर तोान ते बाड़ी तर घर तोान तर दान चावल वा ड्रप सामान गुला एक जगत कर सहम मने चा आगुन जालाई दी आगुन ওরা এত বড় ফাফি, এত বড় দুষী এত বড় গুণাগার এত বড় দুযোগী আমি কেন জ্বালাই না বালে ছেলেবে আছে মেয়ে লোক আসেবি বিদায় আমি নবী এত বড় কঠোর কাজটা করি না না হয় তাদেরকে আগুনে জ্বালাই দিতাম ওরা এত বড় ফাফি। এখন আপনি জমাতে আসেন না দোকানে নামাজ পড়েন যদি আপনি কথা বলেন হ্যাঁ আমি এক নম্বর শুনিনি আমি এক নম্বর বিষ এটা গালের কথা হবে প্রমাণ নাই প্রমাণ নাই প্রমাণ নাই আল্লাহবাকে নবিয়ার সাথ করেন থাকলে না ছেলেবে না থাকলে আমি নবী জমা ছাড়ি দেয় যারা তাদের বাড়ি ঘর আগুন আছে না আসে শূন্যতে মোয়াদা বোধ ব্যক্তি না ভরি সালাম দিলে ঠিক নেই কথা বল না এরা হলো জোটাচুর এরা জোটাচুরি করে এবং শূন্যতে মোয়াদা ইচ্ছা করি যারা ছাড়ি দে, শূন্যতে মোয়াক্কাদা যারা ইচ্ছা করি বলেন বলেন ছাড়ি দে আমি নবী তাদেরকে সুপারিশ থেকে ছেড়ে দেবো সুপারিশ করব না তাদের জন্য সুপারিশ করব না আছে করি ছেড়ে দেয় আমি নবী তাদের জন্য সুপারিশ করব না আমি নবী তাদের জন্য সুপারিশ করব না করবো না সুপারিশ এবং মনে রাখবেন সফকার ব্যক্তির উপরে আল্লাহাকে লাল এবং সফকার ব্যক্তির উপরে বিশ্বাস করে না ভালো মন্দ হ আমাদের সুখ দুঃখ কি কি মত হয় আমাদেরকে বানাইবের পঞ্চাশ হাজার বছর আগে তকদির লেখা হয়েছে আমাদেরকে বানাইবের পঞ্চাশ হাজার বছর আগে কি লেখা হেরমে থাকি কি করে এত বড় ফাঁকি তিন নম্বর যে ব্যক্তি নবীর পরিবার হাসান হোসাইন ফাতেমা আলী আমার পরিবার আমার পরিবার সমস্ত শূন্য দেয় নম্বর হলো যারা নেতা হইতে পারে নাই মানুষে ভোট দেয় নাই বোর্ডের বাক্স চুরি করি নেতা হইছে হকানি আলে মোলামা বলো মানুষকে ব্যজ করে আর গুনাগার ফাঁকিদেরকে ইজ্জত করে এই সমস্ত নেতাদের উপরে আল্লাহ ফাঁকের লানত দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বরের লানত আমি নবী লবি কই قال رسول الله صلى الله عليه واله وسلم سئت ولعنتهم ولعنا بهم الله ولعن كل نبي يجاب عزى في كتاب الله والمستحل ل حرم الله والمكذب بقدر الله والمستحل ل إتراءتي والمتسلد بالزبور ليعز من عزل الله ويذل من عز الله واتركوا لي سنتي اي ছয় প্রকার ব্যক্তির জুমার রাতে দোয়া কবুল হয় বিশেষ করে সবে বরাত সবে কদর জুমার রাত এবং দুই দুই রাত এই বৎসরে এই সমস্ত রাতে বিশেষ করে দোয়া কি বলেন না কবুল হয় বিশেষ করে দোয়া কবুল হয় যে ব্যক্তি জুমার রাত সুরাই দোকান ফোরবে কি ফরব ওখান সুরাই দোকান দোকান মানে দুয়ার ওই সুরের মধ্যে দুয়ার কথা আছে ১০টা আলামত একটা আলামতের মধ্যে আছে অথবা দোঁয়া মানে মানুষের থেকে ক্ষুদা লাগলে ক্ষুদা লাগলে আর খানা না থাকলে চোখে ধুয়া দোয়া লাগে ঠিক নিষা লাগে আমাদের নোবেল ইসলাম যখন তাওয়াত দিলেন মদিনা শরীফ তারা মক্কা শরীফ আমাদের নবীর সাথে আল্লাহ করে মরাখা এই তাদের দুর্ভিক্ষ কারণে তারা সখে চোখে দেখতো যে দুনিয়ারে জাপসা জাপসা দুয়া দুয়ার কথা শিলের মধ্যে আছে যা হোক জুমার রাত যে ব্যক্তি সুরাই দোকান পড়বে সকাল বেলা গুমের থেকে উঠবে পড়বে জুমার রাত্রে তার জিন্দিক গুডা মাপ সকাল বেলা গুমের থেকে উঠলো নবজাত শিশু নবজাত শিশু কত লাভের কথা আলহামদুলিল্লাহ কেমন লাভের কথা কেমন লাভের কথা আচ্ছা এবং জুমার দিন হুদা এই মনে করেন বারো তারিখে যে আপনি ইনভোর্ট করবেন বিদেশের থেকে রাস্তার মাটি অর্ধেক শ্বাস করবেন হুদা হুদে গাম বার করবেন আল্লাহর কসম স আচ্ছা জুমার দিনা জুমার দিন যেভি সুরাই কাহা পড়বে এটা আমাদের নবীর আদেশ তোমরা জুমার দিন সুরাই কাহা পড় আদেশ পড়েনি আমরা زمد تي جمعة تي سورة كاف قربة بشينا تي سر فتا سر فتا فس فتا الحمد لله اللذي عنزلا على عبده الختابة ولم يجعل له عواجا خيبا ليونزر بحثا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون صالحات ان لهم اجرا حسنا ما كسين فيه ابدا اباب قربة امينو ببولد পায়ের তালু পায়ের তালু হইতে ল আসমান পর্যন্ত এক সপ্তাহ আল্লাহ নূরে তালু হইতে আসমান পর্যন্ত আল্লাহ নূরে বর্তি করি রাখবে এত বড় একটা জায় বাজার চলে গেল কিছু বলা বলি নাই কোনড়া সুরে কাহত্য বেড়া আল্লাবাকের নবীর তরিকা এটা কিছু করেন আর যেটা হাতিছে নাই ওটা লইয়া মারামারি করি জীবন কোন শোকে যা কালে ও ভাই তু কোনো সালি গড়ে নবীর নাম শুনলে দরু শরীফ নবীর নাম শুনলে কি ইটা কোন সই হাদিস এখন যদি না যেমন হুদা আমাদের নবীর নাম শুনলে আপনি আমাদের নবীর নাম শুনলে কি করবেন ভাই সালাহ হাদিস রমজান মাসে সবাই হাদিসটা বয়ান করে ওই হাদিসটা মিথ্যা হাদিস ওয়াজের মাঝখানে ওয়াজ শেষ সাহে একরাম বললেন আমিন বললেন নবী কেন বুঝে দেন ক ব্যক্তি আমি নবীর নাম শুনলো দরুশ্বরী পড়ল না সেই ব্যক্তি ধ্বংস হোক পর্বাদ হোক শেষ হোক যে ব্যক্তি আমার নাম শুনে কি বললো না তখন তো এ কথা বলেন নাই যে বরিয়াংগুলো সুমা দিলেন না এই কথা এ হাদিসটা রমদান মাসে সবাই বইয়ান করো তো তো বোঝা গেল ইটা হাদিস আল্লাহ আমার বাইরা সুরের কাহাত যে ব্যক্তি তালাবাদ করবে পায়ের তালু হইতে আসমান পর্যন্ত আল্লাহ নোরে ভর্তি করি দিবে নূরে ভর্তি করি দিবেন কত বড় কথা কত বড় কথা पहले जुम्मत दिन हलो इटा समस्त दिन सर्दार समस्त दिन की ना सर्दारे हजुर हजुर পর্দার কথা একটু কইয়েন আমাদের শহরের মানুষের দেবর বাসুর বাড়িওয়ালা বেরিয়ে সবাই রে একদম মানে প্রচুর মতো কোনো প্রকারের কোন পর্দা কোন কিছু নেই খুব খেয়াল করবেন মেয়ে লোক আজান দেনি কথা না দেন কেন পর্দার খাতিরে একা মার দেনি কেন আওয়াজে পর্দার খাত কেন নবীর আসতে হবে উমে দেখবে পর্দার খাতিরে নবীর রসুল বানান নাই আচ্ছা মেয়ে লোক ফজরের নামাজ মাগদীবের নামাজ এসারের নামাজ এরা জোরে পড়ে নাচতে পারে কেন আওয়াজ যেন বাহিরে আল্লাহ একবার দেখেন আচ্ছা মেয়ে লোক মারা মারা গেলে গেলে আর আমরা তিন কেন তার গায়ের মধ্যে এত কিছু জিনিস বেশি আছে যেগুলাকে পাঁচ কাফন দিয়ে গ্রহণ করতে হয় আমাদেরকে তিন কাফন দিয়ে ফারি যাবে কথা বুঝাচ্ছে তো আচ্ছা খুব খেয়াল করবেন খুব খেয়াল করবেন মেয়ে লোক একা একা হজে যাওয়া হারাম শামী নাই বাপ নাই ভাই নাই সাসা নাই মামা নাই দাদা নাই এবাবে খালু নাই তার 14 জন কেউ নাই ওই মেয়ে লোক একা পুরুষ লোক আসে মেয়ে লোক অপেক্ষা করবে অপেক্ষা করার পর মেয়ে লোক পানি দিয়া উজু গোসল করবে দেখা গেল দেখা গেল পুরুষ যাচ্ছে না আসে পুকুরে কলে আসে তখন মেয়ে লোক দেখা গেল টান চলে যা তখন মেয়ে লোক কি করবে তখন মেয়ে লোক কি করবে অজু গোসল করবে না চলে যাচ্ছে দিতে না। তখন পর্দার খাতিরে তায়াম্বোম বানাই নামাজ করবে মেয়ে লোক পর্দার খাতিরে তায়াম্বোম বানাই কি করবে কোন এত বড় গুরুত্বপূর্ণ পর্দা এত গুরুত্বপূর্ণ এবং আরো দেখেন স্বামী মারা গেল বিবি স্বামীকে দেখতে পারবে এবং স্পর্শ করতে পারবে আর বিবি মারা গেলে স্বামী বিবিকে দেখতে পারবে বটে কিন্তু স্পর্শ করতে পারবে না কারণ মারা যাওয়ার কারণে আত্ম ভাঙ্গি গেল। মারা যাওয়ার কারণে আত্মটা ভাঙ্গি গেল একদম এইভাবে বোধ পরপুরুষে মেয়ে লোকের লোকের হ্যান্ড সেবা করে ঠিক নেবাড়ি কথা হারাম হারাম পর্দার খাতিরে পর্দার খাতিরে এবং আপন বড় হলে মার পেট পিট দেখা হারাম আপন আর সেই জায়গাতে দেবরের এভাবে স্বাস্থ্য বোনতো মামতো বোন ঘুত বোন তালতো বোন সবাই ভাবে সবাই কবাদ মিলামেশাভাবে এভাবে তারা সামনাসামনি আসা যাওয়া করে কথাবার্তি বলে হারাম বলো তোর মানি যাবেন দু যাবেন আপনি না যদি আপনি কথা মনে করেন পর্দা এটা কোনো অঙ্গ নরিয়া যে ন তাহলে আপনি কাফেন তাহলে আপনি কাপড়ে গেলেন নামাজ যেমন ফরস পর্দা করো বলেন না আর পর্দার সম্বন্ধে সুরা আয়াত আছে কিনা তার আপনি একটা দলেন একটা বাদ দিলেন কেন কিছু মানলা কিছু ছাড়লা অধিকার তোমাকে কে দিল অধিকার তোমার কে দিল এই জন্য আমার বাইরা বড় প্রথম রুমে দেবরেরা বাসুরা ভাত খাবে পাক ঘরে যাবে না পাক ঘরে যাবে না খবরদার এবং মেয়ে লোক এই গ্রামগঞ্জে মশলা জিজ্ঞাসা করতে গেল। আজকে মেয়ে লোক মনে করেন মার্কেটে এইভাবে মেয়ে লোক মেলাতে যাওয়াটা এটা একটা আধুনিকতা স্টাইল খুব সারি পরি যাবে ঘরে আসি খুলি ফেলা ঘরে আসি যে মেয়ে লোক পরের সামনে সাজে স্বামীর সামনে সাজে না এই মেয়ে লোক গুরুপুর আল্লাহ পাকে গজব আল্লাহ পাকে লালন আল্লাহ পাকে অভিশাপ দেখাইলো কাকে আর দেখা দরকার কেছিল দেখা দরকার ছিলো কে আর দেখাইলো কাকে লোক মেহেন্দি লাগানা আর জৈ মেয়ে লোক চোখে সুরমা দেয় না জৈ মেয়ে লোক সাজে না গজবকার মেয়ে লোক গরু পরে আল্লাপের আল্লাহ আল্লাহের গজব এবং আরি আছে সব সাইতে বড় নিয়মক চাইটা সব সাইতে বড় নিয়ম কটা বলেন না চাইটা সব সাইতে বড় নিয়মক চাইটা একটা হলো খেয়াল করবেন সবরওয়ালা বদন সবর জ্বর হয়েছে তাপ হইছে খোঁড়া হয়েছে বাদ হয়েছে আল্লাহ আগরে গালাগালি করে না সে সবর করে সাতটা নামত সবসাইতে বড় নামত কটা নিয়ামত কটা সম্পদ ন সবসাইতে বড় নেমত জিকির ওয়ালা জিবা যে জিব্বা জিকির করে ওই মালিকের কথা সর সমসরণ করে না ফালতু কথা বলে না অপবাদা এইভাবে না অনুভূতি তার কলবে আছে এবং ইমানদার বিবি পাইছে ইমানদার যত তাড়াতাড়ি একজন ইমানদার বিবি স্বামীকে ভালো বানাইতে পারে অত তাড়াতাড়ি আর পৃথিবীতে কেউ কাউকে এত তাড়াতাড়ি কথা ধরাইতে না। এই পৃথিবীতে দুজনের মধ্যে যে মহব্বত আমি দেখি নাই দেখেছি বিবাহর বন্ধনের দ্বারা যে মহব্বত এই মহব্বত দুনিয়াতে আর কোন দুই ব্যক্তির মাধ্যমে হইতে পারে না যত তাড়াতাড়ি একটা বিবি স্বামীকে দিনদার বানাইতে পারে যে ব্যক্তির দুনিয়াতে বাদ হইছে ফোরা হয়েছে কামড়াইছে ডায়াবেটিস রোগ আল্লাহাকরকালে বলবে এদি বলবে এদি গা আসবে তো আল্লাহ বলবে তোমাকে জ্বর দিছি তাপ দিছি বাদ দিছি ফোরা দিছি ডায়াবেটিস রোগ দিছি আজকে ওই সবের গুদামটা লই জান্নাতে চলে যাও তুমি যে আমাকে গাড়ি দানায় সবর করছো আমি তোমাকে জান্নাত দিদিরাম যা দিদিরাম যা এবং হুজুর আমার বলছে কো হুজুর মসজিদ সম্বন্ধে কিছু কথা গেন মসিদের ফোনটা আদব কটা আদব বলন্দ ভাই মসজিদের আদব কটা বলেন না মসজিদের মধ্যে নিষেধ মুসিদের মধ্যে মারা নিষেধ মানে যেগুলো কষ্ট পায় মুসিদে কি আছে বলেন জোরে আওয়াজ করা নিষেধ মসিদের মধ্যে এইভাবে আপনি মসজিদের মধ্যে এত কাপের নিহত ছাড়া এত খাপে নিয়ত ছাড়া করতে আসছেন হঠাৎ ঘুমাসি গেল এছাড়া এমন এমনে আপনি মসজিদের মধ্যে বিশ্রামগার বানানোর কথা বুঝেন নাই আপনি আসছেন তো নামাজ কালাম এবারে আপনার গুমাসিকে সিট অন্য কথা অত আপনি আসছেন আসকা তুসবি তাহলে আপনি করতে আপনার গুমাসিকে অন্য কথা এমনি আপনি বানানো নিষেধ মুবে ছিলেন রমজান মাসে দশ তারিখ কোথায় তো মসজিদের মধ্যে উনি গুম যান নাই আর লক্ষ লক্ষ সাহাবিরা আমাদের নবী সঙ্গে ছিলেন আচ্ছা এভাবে দেখেন আমার ভাইরা মসজিদে আদব কথা বলেন না জিদের মধ্যে পেশা কিনা নিষেধ এবং মসজিদের মধ্যে আসাটা মো এইভাবে মসজিদের মধ্যে আপনি কোন বিচার করা বিচার বিচার বেত মারা নিষেধ মসজিদের মধ্যে এবং মসজিদের মধ্যে দুর্গন্ধ খাইয়া আসা নিষেধ কাঁসা পিয়াজ কাঁসা খাইছে এক সাহাবি পার করিস তোমার কারণে ফেরস্তা কি পা বলেন না কষ্ট আমার বাড়ির মসজিদের মধ্যে অপরিষ্কার পোশাক নেওয়া নিয়ে নিষেধ মসজিদের মধ্যে অপরিস্কার পোশাক আসা নিষেধ আল্লাহ আল্লাহ তুমি মেয়ে দাঁড়ি একবার বুজুর্গ উনি এক হাজার টাকা দিয়া আর একশো বছর আগে একশো বছর আগে এক টাকা দিয়ে একটা জামা কিনছে শুধু আল্লাহ ঘরে মসজিদে আসি নামাজ পড়ার জন্য নামাজ পড়ার জন্য যে পোশাক পরিয়া শ্বশুর বাড়ির যাওয়া সরম মনে করেন মিটিং এ আসাটা সরম মনে করেন ওই পোশাক মসজিদে আসাটা মুখ না থাকলে কি করা সেটা অন্য কথা জুরত্ব অন্য কথা এবং আমার ভাইরা মসজিদের মধ্যে যে ব্যক্তি খুব খেয়াল করবেন আমি নবী বলি দিলাম আমি নবী বলি দিলাম তার জন্য জান্নাতে স্বর্ণমনি মুক্তা দিয়া ঘর বানাই দিবে মসজিদের খা দেবোনা মাজারের খা দেব যে ব্যক্তি মসজিদ জারু দিবে আমি নবী বলি দিলাম তার জন্য জান্নাতে স্বর্ণমণি মুক্তা দিয়া দিবে যে বিতি পাঁচবার প্রতিবা লাগু বারান্নার যে ব্যবতি সাত বৎসর আজান দিবে আমি নবী বললাম দুজন থেকে নাম কা আমাদের মাদ্রাসা যেখানে আমি আজকে বাইশ বছর থাকি সেখান থেকে সাবানো হয় নাম হলো তা বাতুল হক লক্ষ লক্ষ টাকা দিয়া গুরুত্বপূর্ণ বিষয় এখানে আছে আমি তো পুরো দেখতেছি না কার থেকে লাইট তো আমার ভাইরা এই জন্য নাটকের বই পড়া হারাম সিনেমার বই পড়া হারাম নভেল বই পড়া হারাম এই পুস্তকটা আপনারা পড়বেন নাম হলো দাবাতুল হক নবুল আপনাকে সুপারিশ করি জান্নাতে নিয়ে যাবে এইদিকে হাদিয়া হলো দশ টাকা আমার মাদ্রাসার আমার নাম পুস্তুকের মাসেরও আছে বিষয় বিষয় বিষয় বলি দেখেন, হলো বিষয় দেখেন এখানে শহীদের কার বালা সাহাবিগণের ইমানের দৃঢ়তা তারপর স্বাধীনতা বিক্রি যাবার পথে ল্যাংটা বাবার মাজার মাজারের নাম আছে কত কুসংস্কার আজকে মানুষ মসজিদমুখী ন কি মুখী বলেন না দশ টাকা ইনশাল্লাহ ফাইদা হবে এটা মাদ্রাসার আমার জন্য না প্রত্যেক ভাই লোবেন প্রত্যেক ভাই লোবেন ইনশাল্লাহ আলা শরীফরি আল্লাহ ওয়া আলহি আগার মাসেরও আছে মার দেখবেন না বিষয় দেখবেন আদব কটা বলেন না পন্দ্রটা মহাজানকে সম্মান করবেন মহাজন দাজান দিল আল্লাহব আকবর যত দূরে আবাস গেল অত দূরে গরু ছাগল জিনিস মহাজানের পক্ষে মাওলার দরবারে সাক্ষী দিবে সবাই সাক্ষী দিবে এবং যে ব্যক্তি আজান দিল তার গলা আল্লাহার মধ্যে বিভিন্ন আসতেছে এবং ইমাম আদি সে মধ্যে আসে প্রথম রহমত হয় ইমাম সাহেবের মাথা তারপরে ডানে তার ঘরে পামে তারপরে ডাইনে তার ঘরে প্রথম রহমত নাজল কার মাথায় ইমাম সাহেবের মাথায় প্রথম রহমত নাজল হয় তারপরে ওনার পিসে যিনি তারপরে তারপরে বামে আছে লক্ষ লক্ষ কোটি কুটি রে নাজল হয় সফের আদায় করেন যিনি আল্লাহ প্রথমে জান্ন দিয়ে দিবেন আর যিনি পিসের কাতারে আসে নামাজ সবসময় এক রকা পায় না দুই রকাত পায় না অভ্যাস অলসতা তার নামাজ কবুল হবে না অর্থাৎ খুব স্বভাব কম পাবে কবুল না হওয়ার মতই যে ব্যক্তি মসজিদে পিছের কাতারে আসে আমি নবী বললাম তার নামাজ কবুল হবে না मनो तीन चार बारे तो आल्लाक कबुल कर आल्लाक दौफिक दान कर दोआा कबुल्ला এই মাহফিল টা প্রত্যেক বছর হোক এটা আমরা চাইনা কিনা চাই টা আমার কাছে বার যা গত বছর আমি মনে আসতে পারি নাই দুই এক বছর আসি এই আমাদেরকে কবুল করুন আল্লাহ দোয়া بابنا ظلمنان خسنا و ایلم تاغفر لنا و ترحمنا لنکونن من الخاسرین ای اللہ باق جمع رات دعا کبول ہوئی مهربانی کنی اما در دعا کبول کرن کن دن مریزانی نا کن زگا مریزانی نا جمع دن ایمان شهید شهد تر موت نصیب پوری دیئن اللہ بورا بورا منوشنی حد اٹھای لام از که جمع رات اما در حد که کبول کرینی نیئن اللہ ای اللہ باق اما در مروبی اببام دادا دا শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন তারা মারা গেলেন আল্লাহ আই আল্লাহ আমাদেরকে সুস্থতা দান করেন অভাবিক অভাব দূর করে দেন অসুস্থকে সুস্থতা দান করেন মুসিবতলা ব্যক্তিকে মুসিবত থেকে রেহাই দান করে দিয়ে আল্লাহ ছিলা দাও আপনাকে ভুল করেন আম্বাদার আওয়াজ করলাম শুনলাম ব্যবস্থা করলাম টাকা পয়সা খেদমত করলাম দিয়া কিয়ামত এর সময় এই মাগিল সকলের জন্য নাজাতের উসিলা বানাই দেন আল্লাহ বিজুদ সুবহানা রব্বিকা রব্বিল عزতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতুহু प्रजोजना परेशन इी कैसेट विदान ऊपर शाही जमी मस्जिद मार्केट आंदरकिल्ला चट्ट फोन छत